لي جور ذكمن شكري وتجيلي ففضلك فاق وصف فاق تصويري وخيرك فوق مسالتي ودعواتي نحمده ونسلي على رسوله القديم بعد توپستی আজকে আমরা ফজরের নামাজের উপকারিতা নিয়ে সামান্য কথা বলবো উপস্থিত আসলে কি যদি তারা জানতো যে ঈশা ও ফজরের নামাজে কি ফজিলত রয়েছে তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও জামাতে এসে সামিল হতো মুসলিমের অপর এক বর্ণনা এসেছে আল্লাহর নিরাপত্তার চেয়ে উত্তম নিরাপত্তা আর কি হতে পারে আরেকটি মজার ব্যাপার হলো ফজরের নামাজ তোমার জীবনকে বহুগুণ বাড়িয়ে দেয় অর্থাৎ মনে করো তোমার জীবনটা হচ্ছে পঁচাত্তর বছরের ফজরের নামাজ পড়ার কারণে তোমার জীবনের পরিমাণ হয়ে যাবে এক শত বছরের তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটা অবশ্যই সম্ভব আসলে আমাদের জীবনের দীর্ঘ একটা সময় আমরা ঘুমে এই সময়গুলোতে ঘুমের কারণে আমরা কোনো ইবাদত করতে পারি না একজন মানুষ যদি দৈনিক আট ঘন্টা ঘুমায় তাহলে তার জীবন থেকে দৈনিক আট ঘন্টা করে সময় চলে যাচ্ছে এই সময়ে সে কোনো ন্যাক কাজ করতে পারছে না ইবাদত করতে পারছে না কিন্তু কেউ যদি আদায় করে তাহলে সে পুরো রাত ইবাদত করার সব পায় রাসুল সাল্লাসম বলেন যে ব্যক্তি জামাতের সাথে ঈশার নামাজ আদায় করল কেমন যেন সে অর্ধ পর্যন্ত নামাজ আদায় করল আর ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল কেমন যেন সে পুরো রাত নামাজ আদায় শুধু মাত্র দুনিয়ার মর্যাদেই নয় ফজরের নামাজ আদায়কারীর জন্য পরকালেও সুসংবাদ রয়েছে রসুল সাল্লাস্লাম বলেন যারা রাতের অন্ধকারে মসজিদের দিকে হেঁটে যায় কেয়ামতের দিন তাদেরকে তুমি পরিপূর্ণ আলোর সুসংবাদ দাও বোনেরা মাত্র দুরাখাত দুনিয়াতে তোমার প্রতিপালকের কাছ থেকে নিরাপত্তা লাভ করছ সারা রাত ঘুমিয়ে থেকেও নামাজ আদায় করার সব পাচ্ছ কিয়ামতের দিন পরিপূর্ণ আলোর সুসংবাদ পাচ্ছ এত কিছুর পরেও কি তুমি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকবে হায় আফসুস সকালে যখন নামাজ পড়তে মসজিদে যাই তখন রাস্তায় দু একজন ছাড়া কাউকে দেখা যায় না অথচ মাত্র দু ঘন্টা পরেই যখন অফিসের সময় হয় তখন মানুষের ভিড়ে রাস্তায় হাঁটার জায়গা থাকে না ধ্বংস তাদের জন্য দুনিয়ার ব্যস্ততাই যাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে ধ্বংস তাদের জন্য যারা আখেরাতকে ভুলে গেছে যারা তাদের প্রতিপালককে ভুলে গেছে